মোহাম্মদ ইবনু আবু বকর সাকাফে রহমাতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমরা সকালবেলা মিনা হতে যখন আরাফাতের দিকে যাচ্ছিলাম তখন আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তালনু এর নিকট তালবিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম আপনারা নাবি সাল্লা আলিয়া সাল্লামের সঙ্গে কিরূপ করতেন তিনি বললেন তালবিয়া পাঠকারী তালবিয়া পড়তো তাকে নিষেধ করা হতো না তাকবীর পাঠকারী তাকবীর পাঠ করত তাকেও নিষেধ করা হতো না